أحب الوفاء بشتى الصور أحب الوفي الأمين الأغر فأهل الوفاء كلون السحاب وحسن الربيع وحايل مطر أحب الوفاء بشتى الصور أحب الوفي الأمين আলোচনা করব ইনশা আল্লাহ কি উপস্থিতি রাসুল সাল্লি আসাল্লাম বলেন মাঝেই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 আবার তিনি যুদ্ধের ময়দানে লড়াই তীব্র হলে হয়ে উঠতেন প্রতিপক্ষের বিরুদ্ধে ধারালো তরবারির মতোই তিনি ঝলসে উঠতেন তিনি হচ্ছেন উম্মতে মোহাম্মদীর আমিন আস্তা ভাজন ব্যক্তি আমেরিবনে আবদুল্লাহ ইবনুল জাল্লাহ আল ফেহরি আল করাইশি যাকে চেনে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 তিনি ইসলাম গ্রহণ করেছিলেন তার ইসলাম গ্রহণের কাজ সম্পন্ন হয়েছিল খোদ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু হাতে ইসলাম গ্রহণের পর আবু বকর সিদ্দিক রাজিয়ালু আনহু তাকে আবদুর রহমান ইবনা আউফ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 বদরের যুদ্ধের দিন আবু অবৈদা শত্রু বাহিনীর মৃত্যুর পরোয়াই তিনি করছেন না মুস্তিকগণ এরূপ আক্রমণ দেখে হয়ে উড়াইশের অশ্বারোহী বাহিনী তার আক্রমণের ভয়ে সামনে থেকে নিজেদের সরিয়ে নিচ্ছিল পক্ষান্তরে তাদেরই এক সৈনিকের আচরণ ছিল ব্যতিক্রমী সে বার বার এদিক সেদিক থেকে আবু অবৈদার সামনে গিয়ে ছিল। পক্ষান্তরে আবু অবৈদা নিজে এই সৈনিককে দেখা মাত্র দূরে সরে পড়ছিলেন তিনি স্বেচ্ছায় তার উপর আক্রমণ করতে চাচ্ছিলেন না বলে বারবার দূরে সরে যাচ্ছিলেন কিন্তু প্রতিপক্ষের লোকটি সুযোগ আক্রমণ চালালো আবু উপর আবু আক্রমণ থেকে রক্ষা করে তার থেকে আরও বেশি দূরে চাইলেন কিন্তু নাছরবান্দা লোকটি এবার আবু অবায়দার পথ আগলে লোকটির কারণে তিনি নিজের ও আল্লাহর উপর আক্রমণ চালাতে অবারক হয়ে পড়লেন এভাবে আবু চরম বিরক্ত হয়ে সামনে লোকটির মাথায় এক করলেন সেটা অনুমান করার চেষ্টা করবেন না আমি কি আপনাদেরকে প্রথমেই বলে আসিনি আবু অবৈদাহ যে পরিমাণ ইমানি পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন তার সকল হিসাব নিকাশকে এমনকি কল্পনাকারীদের কল্পনা শক্তিকেও অতিক্রম করেছিল আবদুল্লাহ ইবনুল জাল্লাহ আবু আবৈদার নিজ পিতাকে হত্যা করেননি তিনি হত্যা করেছিলেন ব্যক্তি পিতার মধ্যকার শিরকি অপশক্তিকে এরই ফলে আল্লা সব তালা তার এবং তার পিতার ব্যাপারে আয়াত নাযিল করলেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদূনা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহ ওয়ালাউ কানূ আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কতাবা ফী ক্বুলূবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরুহিম মিন ওয়া ইউদখুলুহুম জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহার খালীদীন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 আমি আগে মসজিদে হাজির হলাম জীবনে কখনোই আমি নেতৃত্ব পছন্দ করিনি কিন্তু সেই দিন আগ্রহী হয়েছিলাম যেন প্রিয়নবীর পবিত্র মুখ নিশ্চিত ওই দুটি গুণের অধিকারী আমিই হতে পারি রাসুল্লাহ সাল্লী সাল্লাম জোহরের নামাজ আদায় করার পর ডানে বামে তাকাতে লাগলেন আর আমি ঘর উঁচু করতে থাকলাম যেন তার চোখে পড়ি টির অধিকারী হয়ে গেল আবু অবৈদারাদ আল্লাহ তালা নহু শুধু কেবল আমিন ছিলেন তাই নয় বিশ্বস্ত তার পাশাপাশি তিনি ছিলেন অসাধারণ ইমানি শক্তির অধিকারী যা প্রকাশ পেয়েছে একাধিক স্থানে এই ইমানি শক্তিমত্তার প্রকাশ ঘটেছিল সেই দিন যেদিন আবু অবৈদাহ তালানহুকে রসদ হিসেবে নবী তাদের হাতে তুলে দিলেন মাত্র এক ঝুরি খেজুর এছাড়া তিনি তাদেরকে আর কোনো কিছুই দিতে পারেননি এই অভিযান পরিচালনা কালে আবু অবৈদারি আল্লাহ তালানহু প্রত্যেক সদস্যকে প্রতিদিন একটি করে খেজুর খেতে দিতেন তারা প্রত্যেকেই সেই খেজুরটি শিশুর মতো এরপর তা পুরো দিন পার করে দিতেন। এতে যায় তিনি কত বেশি শারীরিক ও ইমানি শক্তির অধিকারী ছিলেন তার শারীরিক ও ইমানি শক্তির প্রকাশ ঘটেছিল বহু যুদ্ধের দিনেও যখন মুসলিম বাহিনী পরাজয়ের মুখে পড়ে এবং শত্রু বাহিনীর এক মুস্টিক চিৎকার করে বলতে থাকে কোথায় মোহাম্মদ বলে দাও মোহাম্মদ কোথায় সেই চরম মুহূর্তে আবু অবায়দা ছিলেন সেই দশ সবকে ঘিরে রেখেছিলেন এবং শেষ হল দেখা গেল সাল্লি সাল্লামের সম্মুখের একটি মুবারক দাঁত শহীদ হয়ে গেছে তার কপাল মুবারক ছিল আঘাতপ্রাপ্ত রক্তাক্ত লৌহ শিরস্থানের দুটি প্যারেক ছিল তার মুবারক গালে বিদ্ধ সেই দুটি উঠানোর জন্য আবু বকর সিদ্দিক আশঙ্কা হল যে ছোট্ট প্যারেক হাত দিয়ে তুলতে গেলে বারবার ছুটবে এবং তাতে নবীজির কষ্ট হবে সুতরাং তিনি নিজের সামনের উপরের নিচের দুটি দাঁত দিয়ে মজবুত করে একটি প্যারেক ধরে টান দিলেন সেটা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 ইতেকালের পর যখন আবু বকরের হাতে খলিফা হিসাবে বায়াত গ্রহণের দিন এলোল খাতি আল্লাহ আবু আকবৈদারাদি আল্লাহ তালুকে বললেন আপনার হাত বাড়ান আমি আপনার হাতে বায়াত নিব আমি প্রত্যেক জাতির মাঝেই একজন বিশ্বস্ত ব্যক্তি রয়েছে আর এই উম্মতের বিশ্বস্ত ব্যক্তি হচ্ছে আবু অবৈদ ইবনুল জাল্লাহ তখন আবু আল্লাহ বললেন এমন মানুষ বিদ্যমান থাকতে আমি সম্মুখে দেখাতে পারি না যাকে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম নিজে আমাদের নামাজের ইমামতি করার নির্দেশ দিয়েছিলেন এবং তিনি তার ইন্তেকাল পর্যন্ত আমাদের ইমামতি করেছিলেন এরপর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুর হাতেই খলিফা হিসাবে বায়াত গ্রহণ করা হল আবু আবৈদা ছিলেন সত্য ও কল্যাণের ক্ষেত্রে তার সর্বোত্তম শুভাকাঙ্ক্ষী এবং শ্রেষ্ঠতম সহযোগিতা দানকারী আবু বকর রাজি আল্লাহ তালানহু ইন্তেকালের পূর্বে তার পরবর্তী খলিফা হিসেবে ওমর ফারুক রাজি আল্লাহ আনহুর নাম ঘোষণা করে গেলেন আবু আবৈদা রাদি আল্লাহ তালানহু পরিপূর্ণরূপে তার আনুগত্যে নিয়োজিত থাকলেন জীবনে কখনোই কোনো কাজেই তার নির্দেশ অমান্য করেননি শুধুমাত্র একটি ক্ষেত্র ছাড়া আপনারা জানেন কি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 উত্তর এশিয়া মাইনোর পর্যন্ত বিস্তৃত হল তার বিজয়ের গতিধারা অব্যাহত এই বিজয় ধারা চলতে চলতেই হঠাৎ দেশে দেখা দিল। এক হঠাৎবিহীন মহামারী যাতে ধ্বংস হতে থাকল অগণিত মানব প্রাণী এতে ভীষণ চিন্তিত ও অস্থির হয়ে পড়লেন এবং নিরুপায় হয়ে দূত মারফতে একটি চিঠি দিয়ে আবু অবয়ের কাছে পাঠালেন চিঠিতে তিনি লিখলেন ইলাইকা হাজা। লা ইন্নিহা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 আমি জানি, আমার কাছে। আমিরুল মিনের সেই প্রয়োজনটা কি তিনি এমন ব্যক্তিকে বাঁচিয়ে রাখতে চান যার বেঁচে থাকা সম্ভব নয় তিনি খলিফার কাছে জবাবি পত্রে লিখলেন ইনি কদ আর হাজার টাকা ইলাই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 আপনার হাতে পৌঁছা মাত্র দয়া করে আমাকে আপনার কসম থেকে মুক্ত করে দিবেন এবং আমাকে এখানে থেকে যাবার অনুমতি দিয়ে দিবেন ওমর যখন চিঠি পড়লেন তার দুচোখ বেয়ে অস্ত্র ঝরতে লাগল আশপাশের সকলে তার তীব্র কান্না দেখে জিজ্ঞাসা করলেন হে আমিরুল মিনিন আবু অবায়দার কি মৃত্যু হয়ে গেছে তিনি বললেন লা মাউতা মিনহু করিব না মৃত্যু হয়নি বটে কিন্তু মৃত্যু তার খুবই নিকটবর্তী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 নিশ্চয়ই আল্লাহ তালা আদম সন্তানের জন্য মৃত্যুকে অবধারিত করে দিয়েছেন সুতরাং তারা মৃত্যুবরণ করবেই বিচক্ষণ ব্যক্তি সেই যে তার রব প্রতিপালকের আনুগত্য করে চলে এবং আখেরাতের প্রস্তুতি গ্রহণ করে আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ এরপর তিনি মহাজিব জাবালের প্রতি মনোযোগী হলেন এবং বললেন হে মহাজ নামাজের ইমামতি করো কথা বলার পরই তার প্রাণ বেরিয়ে গেল মুহাজ রাজি আল্লাহ তালানহু তখন সবার উদ্দেশ্যে ঘোষণা করলেন হে লোকসকল আল্লাহর কসম আজ আমরা ব্যক্তিকে হারানোর কাতর হয়েছি যার চেয়ে অধিক হৃদয়ের অধিকারী যার চেয়ে বেশি হিংসা বিদ্বেষ পরি প্রতি মনোযোগী এবং জনসাধারণের অধিক কল্যাণকামী আমি আর কাউকে দেখিনি সুতরাং আল্লাহ তোমাদের প্রতি দয়া করুন এবং তোমরা তার প্রতি আল্লাহর রহমত কামনা করো আল্লাহ সুহান হতলা যেন আবু ওবৈদুলজারহর রাহমত বর্ষণ alamin.